বাংলা মানবতা সমাধান আল্লাহ আল্লাহ সসালামালকুম রহমতুল্লাহ নবীদ শুক্র দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার নিয়মিত আয়োজন শোনার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের যে আয়োজনটি আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তা হলো ইমান বিল কাদর ইমানের ছয়টি রকম আপনাদের সামনে আলোচিত হচ্ছিল আকিদা বিষয়ক এই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 আসুন তাকদিরের ব্যাপারে আল্লাহ এবং তদীয় রসুল আমাদের কি বলেছেন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে তা অবগত হই আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার জন্য যারা আমাদের আমন্ত্রণে আমাদের প্রচার কেন্দ্রে তশরিফ এনেছেন তন রয়েছেন শেখ মাহমুদুল হাসান হাসানুম আহমদুল্লাহ এবং রয়েছেন শেখ আকরামুজামান বিন আবদুলসালাম আল মাদানি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 আমি যেহেতু ইসলামের বিষয়ে আলোচনা করছিলাম তা এখন একটি ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে একটি বাচ্চাকে গডকে ফিলোসফিক্যাল এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জটিল ব্যাপার আমি শুধু তাকে এটাই বললাম যে তুমি আজকে বিকাল বেলায় গিয়ে কি খাবে সে বললো আমি তো জানি না কি আইটেম কি মেনুজ থাকবে আমার ডিনারে আমি জানি না আমি বললাম তুমি কতদিন বাঁচবে বলতে আমি জানি না আমি বললাম তুমি কি প্রফেশনাল হবে ভবিষ্যতে বলছো আমি জানি না আমার তোমার জীবন অথচ তুমি জানো না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 সঙ্গে আমরা এইভাবে বলতে পারি এলমুল্লা ভবিষ্যতে তার সৃষ্টিটা আল্লাহ নিজেই প্রণয়ন করেছেন অনেক অনেক বছর আগে সেটাকে প্রণয়ন করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করেন এই কারণে এখানে পরিভাষায় দুইটি শব্দ কিতাব আসে কাদার কবা কদা এবং কাদার অর্থাৎ একটা হচ্ছে পরিকল্পনা আর আরেকটা হচ্ছে সেই পরিকল্পনার বাস্তবায়ন আর এই দুইটাই আল্লাহর পক্ষ থেকে হয় আমাদের সকলের জীবন মৃত্যু আমাদের সব কিছুই পরিকল্পনা হয়ে গেছে এবং সেটা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে বেশ মোটামুটি গোধগম্য পর্যায়ে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 যে এটা বিশ্বাসের সাথে সম্পর্ক এটা নিয়ে ঘাঁটাঘাটি করা এটা নিয়ে অতিরিক্ত যে ওই সীমাবদ্ধতার কারণেই আমি এর বেশি কিছু করতে গেলে আমি বিভ্রান্ত হতে পারি এটা ইতিহাস সাক্ষী বহু মানুষ বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে আমরা দেখেছি তারা এই বিষয়ে বেইমানও হয়ে গিয়েছে এবং আমরা কিছু বেইমান এই বিষয়ে হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ছাড়ো এইভাবে তারা বলতে নানা রকমের তাদের প্রতি ইমানের যে মানদণ্ড এই মানদন্ড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 এই বিষয়টা অনেকেই চিন্তা করেন আমরা এটা আসলে স্পষ্ট করে বলি যে আল্লাহর একটা সিদ্ধান্ত যেটা হয়ে আছে আরেকটা হচ্ছে বাস্তবায়নের সময় এই বাস্তবায়নের সময়টা এটা বুঝতে হবে আমাদেরকে তাকদীর আর তাকবির একটা শব্দ আছে কাজ করা এ তাকদীরের অংশই কিন্তু কাজ করা এটা আলাদা কিছু নয় এখন আমাকে রব্বুল্লাহ আলামিন যেটা করার ক্ষমতা দিয়েছেন সেটা যদি আমি ঠিকঠাক মতো প্রয়োগ করি তাহলে রব্বুল্লাহ আলমিনের ফয়সালা যেমন ছিল তেমনই হবে আবার তা যদি ঠিক না করি রব্লা আলমের ফয়সালাও তেমনই ওই ওইভাবেই হবে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই আর আবারও বলি বিনয়ের সাথে যে আল্লাহ আল্লাহতালার সমস্ত ফায়সলার উপর বিশ্বাস রাখা এতটুকু পর্যন্ত এই বিষয়টা রাখা উচিত আমার জ্ঞান আমার এলেম আমার সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে আমার বোঝার একটা সীমাবদ্ধতা আছে এই বিষয়টাকে আমি ওইভাবে একদম ক্লিয়ার করে বুঝতে গেলে যেখানে শাহাবাঈ কাম সাহেব বললেন যেখানে শাহবা এ কেরামের কাছেও বিষয়টা ক্লিয়ার ছিল না তারা তগদির বিষয় স্পষ্ট ছিলেন যার জন্য খুব কড়া ভাবে আল্লাহ বলেছিলেন যে প্রাথমিক পর্যায়ে তাদের ভিতরে অস্পষ্টতা ছিল ওই যে এক হাতের হাদিসটা জান্নাতি আমল করতে করতে এক হাত বাকি থাকে এই সময় তার তাকদীর তার উপরে বিজয় হয়ে যাওয়ার ফলে সে আমল করে চলে। একজন জাহান নামের বাকি যেতে তখন তার তাকদীর তার উপরে বিজয় হয়ে যায় ফলে সে জান্নাতি আমল করে জান্নাতে চলে যায় এই হাদিস শুনে অমর খত্তাবি আল্লাহ মতো লোক উনিও সংশয়ে পড়েছিলেন বিভ্রান্তি বলবো না সংশয় সং দর্শক শ্রোতা আমরা অত্যন্ত একটি মনজ্ঞ এবং অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ের আলোচনা শুনছিলাম আমরা বাকি কথা বিরতির পর আপনাদের সামনে উপস্থাপন করবো এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি আসুন সালাম আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ আপনারা দেখছেন বাংলা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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড আনসেস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 लक्ष्य उद्देश्य और नीतिमाल शीर्षक पर्दा জানুন জীবনের সঠিক উদ্দেশ্য ইসলামী সারিয়ার কার্যকর বলি ইসলামী শারিয়া মহান ও উদ্দেশ্য বাংলায় আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিরতিকালীন সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ এ পর্যায়ে যে আলোচনা আপনাদের সামনে চলছিল ইমানের ষষ্ঠ রোকন অর্থাৎ ত্যাগদির ত্যাগদির দুটো দিক রয়েছে একটা ভালো আর একটি মন্দ ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে এ ব্যাপারে অপট্য এবং দৃঢ় প্রত্যয় পোষণ করাটা ইমানের অনিবার্য একটি শর্ত আসুন আমরা আলোচক বৃন্দের কাছে চলে যাই জি আলহামদুলিল্লাহ অমর খত্তপরা আল্লাহন আল্লাহ রসুল সাহেব সাল্লাম থেকে এই বর্ণনা শোনার পর সংশয়ে পড়েছিলেন উনি বললেন যে ইয়ারসুল্লাহ আমাল তাহলে আমরা আমল করে কি করব। যদি তকদিরের লেখা অনুযায়ী ফেসলা হয় তাহলে আমল কিসে করবো তা আল্লাহ রসুল সাল্লাম তাকে যে এই ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য যে নিয়মটা দিলেন সেটা হলো কি আল্লা তর তকদির ব্যাপারে তিনি বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে একটা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 এই জন্য বোঝা যায় যে আল্লাহ হয়েছে দুজন ব্যক্তি তো তারা হজে পেয়ে গেলেন ইবন অমর কে তারপর খুলে বললেন যে আমাদের এলাকায় কিছু লোক বের হয়েছে ওরা বলছে তাকদীর বলতে কিছু নাই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 ওই যে যখন অমর খাটো এটাই গেল প্রমাণ তারপর আল্লাহ তো বড় কথা এটা তাকদির হলো তাকদিরের মর্মটা একটু বোঝা দরকার সংঘাত বুঝলাম মর্ম না বুঝলে হবে না তাকদির অর্থ হলো আল্লাহ তো বড়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 সেই কাগজে যা ছিল ওইটাই উঠে গেছে কিভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনাটা কমপ্লিট করেছে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমার মামা অতীত মিনাল অল্প সামান্য ইলিম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই ইলিম দিয়ে যদি এরকম একটা তাকদির করতে পারে এখানে একশো তলা বিল্ডিং টাওয়ার তৈরি হয়ে গেল সেটাও আগে কিন্তু কাগজে তৈরি হয়েছে কাগজে এটা হলো ইঞ্জিনিয়ারের দেখেন সেই ক্ষেত্রে এটা কখনো হতে পারে না এটা হলো আমার অযোগ্যতা আমার মূর্খতা এটা স্বীকার করতে হবে তাহলে দেখেন আল্লাহ তো বড় কথা নির্ধারণ করে দিয়েছেন আবার নির্ধারণের মধ্যে এই নিয়মটাও দিয়েছেন যে যদিও আমি পরিকল্পনা এটা করি আল্লাহ হিসেবে তার পরিকল্পনা এটা যেমন একটা ইট কয়টা ইট লাগবে ওরা বলতে পারছে কয় বস্তা সিমেন্ট লাগবে বলতে পারছে রড কত লাগবে সে বলতে পারছে এরকম প্রত্যেকটা পার্টস সম্পর্কে এখন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 বিল্ডিংটা উঠবে আর যদি ওইভাবে না করি তাহলে আমার ভাইকে লেখাতে পাবো জাহার নাম যদি আমার ভাইকে লেখাতে যাহার নামে যাইতে হবে আমল করে কি লাভ আরে বাবা তুমি যে মাস্টার হবে না মূর্খ হবে এটাও তো লেখা ছিল তুমি পড়তে গেলে কেন কি জানি যদি আমি ব্যর্থ হয়ে পড়তে না পারি আমি যদি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 আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে যে বিষয়গুলো শুনলাম ত্যাগ ব্যাপারে আমরা বিন্দু মাত্র ব্যাথ্যায় না ঘটিয়ে বা কোন সংশয় কোনো সন্দিগ্ধ মনোভাব ব্যক্ত না করে আমরা সঠিক অর্থে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাই আলি আসসালাম যেভাবে বলে গেছেন সেভাবেই ত্যাগ দিন উপরে অটল বিশ্বাস স্থাপন করি এবং আমাদের ইমান ও আকিদাকে সুসংহত করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আশাহদরাতালামালকুম রহমাতবরক রসুল্লা মোহামদন রসুল রহমিয়া কে অঞ্ল কিনা অঞ্চলা যা জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহাদ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 533, हादी नम्बर पांच तेतर सल्लम पवित्र कुरान तीन भाग्य कर द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म निन उपासना करें ताके सुराई खल्स दिए जाते मानव